লাখু জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠারিম পরিবেশ লাখনের অর্জিত এই দেশ স্বাধীনতা যার পরিবেশ এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাঁটি বানাতে শুল্ক ছাড়াই করে ডর দিয়ে দাদার প্রাণ জুগাতে এই দেশটাকে যারা চায় বিদেশি ঘাঁটি বানাতে শুল্ক ছাড়াই করে ডর দিয়ে দাদার প্রাণ জুগাতে। প্রয়োজনে এ দেশাবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে হাজারো জীবন যাবে রক্তের বন্যা হবে তবুও পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ ওরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি, মোরা, দেশকে দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোড়া দেশকে ভালোবাসি সুশীল নামের এক নির্বুদ্ধি বুদ্ধিজীবী আছে বাংলাদেশি নয় বাঙালি বলতে ভালোবাসে দেশের তরে যদিও বলে মিষ্টি মধুর কথা যদিও বলে মিষ্টি কথা অন্তরে তারা শিকর কাটে আসলে অভিনেতা তাদের তরে থাকতে হবে সাবধান হুশিয়ার যতই স্বরযন্ত্র ফাদুক করে দেব চুরুমার সাবধান দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি প্রতিবেশী দেশ বন্ধু হবে সেটাই আমরা জানি দেখি কেন আমার বোন্লাস তবে কি তাদের প্রভু সাজার রয়েছে অভিলাস এই শান্ত উদার দেশের উপর মারু যদি কেউ থাবা তাহলে তাদের ধ্বংস করতে মানবো না কোনো বাধা শান্ত উদার দেশের উপর মার যদি কেউ থাবা তাহলে তাদের ধ্বংস করতে মানবো না কোনো বাধা তবুও তারা পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য লড়তে পারি পড়তে পারি ফাঁসি মোরা দেশকে ভালোবাসি तार हावी संख्यागरिष्ठ ममिने रामारोनार देश संसदे क्यों हम मदेशसलमी संविधान मोदी चावा কিন্তু সেথাই বইছে দেখো নাস্তিকতার হাওয়া সফল। নিরপেক্ষ তারা পারবে না কেউ দেশের ক্ষতি করতে কারণ মোরা দেশকে ভালোবাসি দেশের তরে পড়তে পারি গলায় মোরা ফাঁসি মোরা দেশকে ভালোবাসি দেশের জন্য পারি, পারি, পড়তে মোরা, দেশের জন্য মরতে পারি পড়তে পারি ফাঁসি মোড়া দেশকে ভালোবাসি লাখ জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ স্বাধীনতা যার বেড়ে ওঠার পরিবেশ লাভ জীবনের বিনিময়ে বানাতে শুল্ক ছাড়াই করিডোর দিয়ে দাদার প্রাণ জোগাতে প্রয়োজনে এ দেশ আবার পুনরায় জাগবে বাউন্ন একাত্তর মোদের সাহস যোগাবে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 शर पढ़ते गलाई मोरा फाँसी मोरा देश के भलिदेशर लड़ते पढ़ते परि फी मोरा देश के भलि देशर जन्म मरते पढ़ते परि फी मोरा देश के भलोबासी देशर जन् लड़ते पढ़ते परि फोरा देश के भलि